FA জান্নার যেখানে শান্তি মানুষ যেটা পরিকল্পনাও করতে পারবে না কল্পনাও করতে পারবে না কতরা শান্তি ও সেটা হতে পারে আর জাহান্ন পুরনো বিপরীত এক জায়গা শাস্তিদায়ক কষ্টদায়ক যন্ত্রণাদায়ক এক জায়গা এমন এক নরকের নাম জাহান্নার মানুষ যেটা জীবনে ভাবতেও পারেনি কল্পনাও করেনি যে অঙ্গে লাগে সেখান থেকে ফুচকা পরে যায় আর জাহান নামের আগুন কারো শরীরের যে কোনো অঙ্গে লাগুক না কেন সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরে ছাই হয়ে যায় এই পরকালের আন্দোহন গুলা আমি মানুষের জন্য দুইটা জায়গা নির্ধারণ করেছে কয়টা একটার নাম আর একটা জান্নাত জাহান্ন কেমন জায়গা আমরা জান্নাত চাই না পরকালে শান্তি চাই না শাস্তি চাই পরকালে শান্তি চাইলে দুনিয়াতে শাস্তি ভোগ করা হয় পরকালের শান্তি চাইলে দুনিয়াতে কষ্ট করতে হবে দুনিয়ার শান্তি চাইলে পরকালের শান্তি পাওয়া যাবে না আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি কি দুনিয়ার শান্তি চান না পর ছাত্ররা যদি শিক্ষা জীবনে পরিশ্রম করতে না পারে পরবর্তীকালে সাংসারিক জীবনে ব্যবসায়িক জীবনে সে উন্নতি করতে পারবে না যদি কোন অশিক্ষিত মানুষ যেটা সম্ভব না সেটা যখন হবে ওটাই কেয়ামতের আলাম আর যদি শিক্ষা জীবনে কেউ কষ্ট করে পরিশ্রম করে খেলাধুলার মজা ত্যাগ করে বন্ধুদের আড্ডার মজা ত্যাগ করে রাত পরিশ্রম করে লেখাপড়া করে তাহলে পরবর্তী জীবনে সাংসারিক জীবন ব্যবসায়িক জীবন অর্থনৈতিক জীবনে যদি তার আর্থিক অবস্থা ভালো না হয় তবুও তার সম্মান কেউ কেড়ে নিতে পারবে না চতুরুপভাবে দুনিয়ার জীবনে যারা শান্তি চায় পরকালের জীবনে তাদের জন্য শান্তিতে থাকলেই সে যে বিষয়টা এমন নয় কথা বলে এবাদত করতে গেলে কিছু শান্তি কিছু আরামায় ত্যাগ করতে হয় মানুষের কিছু জৈবিক চাহিদা আছে সেগুলো ত্যাগ করতে হবে কার মনে না চায় মহিলাদের সাথে আড্ডা দিতে এটা দেওয়া যাবে না কার মনে না চায় সিনেমা দেখতে কার মনে না চায় গান বাজনা শুনতে কার মনে না চায় নাচ গান দেখতে এ সমস্ত মজার জিনিসগুলো দুনিয়া ত্যাগ করলেই পরকালে শান্তি এমনও নেই এগুলো ত্যাগের সাথে সাথে পরকালের শান্তির জন্য রাতের আরামের ঘুম শীতের ঠান্ডা পানি রোজা রাখতে হবে যখন দুটোর সমন্বয় ঘটবে তখনই জান্নাতের আশা করতে পারে আমি যে রাত কারিমা গুলোতেলা করলাম পবিত্র কালামুল্লাহ শরীফের তিরিশ নাম্বার পাড়ার শুরুর দিকে সুরা নাজিয়াতের শেষের দিকের আয়াত কারিমাগুলো যেতে লাওয়াত করলাম এই আয়াত কারিমার মধ্যে আল্লাহুল আলম কাদের জন্য জান্নাত ঠিকানা আর কাদের জন্য জাহান্নাম ঠিকানা কোন কোন কাজ করলে জান্নাত কোন কোন কাজ করলে জাহান্নাম এ সম্পর্কে আমরা আলোচনা করেছেন আমি সম্ভবত চট্টগ্রামে কোন কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে এই বিষয়টা দুই এক জায়গায় আলোচনা করেছি জান্নাতের আলোচনা সম্পর্কে যাওয়া যায়নি কাজ করলে পাওয়া যাবে আপনাদের বিষয় আলোচনা করার চেষ্টা করব তবে জাহান্ন বাসলাত গুলো সংক্ষেপে বলে তারপরেই জান আলোচনায় ঢুকব ইনশাল যাদের মধ্যে দুইটা বদ হাসলাত তাদের ঠিকানা হবে জাহান্ন আর যাদের মধ্যে দুইটা ভালো গুণ তাদের ঠিকানা এখন আমরা যারা পরকালে শান্তি চাই বলে দাবি করেছি করে আছি জাহান নামীদের দুইটা বধ হাসলাত জান্নাতিদের দুইটা গুণ তাদের অর্জন করতে হবে যে দুইটা বদ বধ হাসলাত জাহান্নাম ঠিকানা হবে এক নাম্বার সীমা লঙ্ঘনকারীর জন্য এই ঘোষণা করছেন সীমা অনেক পদ্ধতি আছে আমি লম্বা কোন পদ্ধতিও বলবো না বিস্তারিত বলবো না শুধু এতটুকু বলি এই জমিন কার্ড আসমান কার্ড বাতাস কে দেন আলো কে দেন ব্যবস্থা কে করেন আল্লাহ যদি ভেঙে পড়ে কেউ ঠেক দিয়ে রাখতে পারবে পানি যদি বন্ধ করে দেন কেউ দিতে পারবে বাতাস বন্ধ করে দিলে কেউ দিতে পারবে যত এসি হোক যা হোক বাহিরের বাতাস ছাড়া এসি হবে না বাহিরের বাতাস ছাড়া অক্সিজেন তৈরি করতে পারবে না আল্লাহর দেয়া বাতাস বন্ধ দুনিয়ার সক্ষমতা ওখানে দুনিয়ার বাহাদুরি চলে আল্লাহ রব আিনের সৃষ্টি আঁকড়ে ধরে আল্লাহর সৃষ্টি আঁকড়ে ধরা ছাড়া দুনিয়ার কোনো বৈজ্ঞানিক কোন কিছু আবিষ্কার করতে পারবে না কথা বুঝে আসছে কিনা তাহলে আল্লাহর জমিনে বাস করতেছি আল্লাহর দেয়া আলো বাতাস ভোগ করতেছে আজকে বৃষ্টি নাই সারা দেশে গরম আর গরম এত ক্ষমতা আপনার এত টাকা আপনার এত কিছু আপনি এরে ধরেন এরে মারেন এরে কাটেন আপনি এক ফোটা বৃষ্টি দিতে পারলেন না তাহলে আপনার ক্ষমতাটা কোথায় মিশরের মধ্যে বৃষ্টি নাই ফের খোদা দাবি করছে মিশরের লোকজন বলে হ্যাঁ খোদা বৃষ্টি দাও ধারণ করে প্রসাপ করে দিচ্ছে বৃষ্টি পড়তেছে বৃষ্টি নমতা নমতা কেন ফসল সব পুরে ভস্য পাওয়া গেছে পাল্লা দিলে চলে না তুমি যত বড় ষড়যন্ত্র করবা সবচেয়ে বড় ষড়যন্ত্র না সৎকার এক করে দিবেন এরাও করছে। করছেহেদ আবুল সাহেব ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র করেছে আমি আল্লাহ ধরি না তবে ধরলে কিন্তু না একবারে ধরি ইরাকের সাধারণ সাংবাদিকের জুতা ষড়যন্ত্র চলতেছে ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলতেছে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলতেছে আজকে মুসলমান বুকের মধ্যে যে ইসলাম ধারণ করে থাকবে সেই ইসলামের শিক্ষা যেভাবে তোমার চিন্তা নাই আমি তাবলিগের বড় মোবাল্লিক চিল্লা লাগাইতে লাগাইতে শেষ ছাল লাগাইতে লাগাইতে আমি শেষ জান্নাত মনে হয় যেন আমার মামুবাড়ির সম্পদ আমি মরলি জান্নাত আমাকে নিয়ে নেতাদের জন্য তুমি আন্দোলন করবা আর পার পেয়ে যাবা বিষয়টা এমন তুমি যেখানেই সমর্থক হম না কেন ইসলাম তোমার মধ্যে পরিপূর্ণ ভাবে আমি কোন দল বা পীরের এজেন্ডা নিয়ে এখানে আসিনি আমি কোনো দলীয় দায়িত্ব ছিল আমি ব্যক্তি আমার ব্যক্তির পরিচয় যেখানে ইসলাম আছে সেখানে আমি আছি তবে আমি হক কথা বললে যারা হক পথে আছে তাদের পক্ষে অটোমেটিকলি আমার কথাগুলো যাবে শিক্ষানীতি এবং দুই হাজার ষোলের শিক্ষা আইন বাংলাদেশে প্রণয়ন হতে যাচ্ছে আপনি মুসলমান মুসলমানের সন্তান আপনি হাজি বংশ গাজী বংশ শরীফ বংশ বংশের সন্তানের আপনি গাজী পরিবারের আপনি বহু কিছু হয়ে গেছেন জান্না আর পরকাল আপনি কোন বংশের সেটা দেখবে না দেখবে আপনার আমল নামায় কবর দেখবে আপনার আমল নামে মুসলমান সন্তান ইসলামের শিক্ষা পাওয়ার পরে সে কালেমা পড়তে পারে মুসলমানের সন্তান মুসলমান মুসলমানদের সমস্ত বিষয়গুলো বাদ দেয়া হয়েছে নবীজির জীবনী সাহাবাই কামের জীবনী আকাবিরে দিনদের কর্মপদ্ধতি ইসলামিক গবেষকদের গবেষণা ইসলাম শিক্ষা মুসলমানদের ঐতিহ্য অবদান মুসলিম কবিদের কবিতা সব দিয়ে হিন্দু এবং নাস্তিকদের ঢুকিয়ে মুসলমানের সন্তানকে এই শিক্ষা দেওয়ার পায়ে তারা চলতেছে তোমরা গ গয়েতে গাবি গাবি আমাদের মা আপনি বসে আছেন আপনার সন্তানকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন আজকে বাংলার জমিনে এক কবির চৌধুরী ছিল শামসুর রহমান ছিল এই বেরানব্বই ভাগ মুসলমানের দেশে বিরানব্বই ভাগ আর মুসলমান থাকবে না বাংলার জমিনে বিরানব্বই ভাগ নাস্তিকে পরিণত হবে মুসলমান তোমার যাচ্তে হবে তোমার ইমামকে সারা দিতে হবে যদি তুমি অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব নিবন্ধন করতে হবে এবং নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নবপ্রণায়ন করা শিক্ষানীতি অন্তর্ভুক্ত সব সিলেবাস থাকতে হবে থাকতে পারবে আপনি কি বুঝতে পারতেছেন গভীর ষড়যন্ত্র অর্থাৎ বাংলাদেশের কৌমি মাদ্রাসা নুরানি মাদ্রাসা কেরাতুল কোরআন মাদ্রাসা নিবন্ধিত নয় এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে যদি থাকতে চায় নিবন্ধন হবে এবং যেই শিক্ষা যেই সিলেবাস করা হয়েছে সেটা করতে হবে আপনারা কি করেন ইসলাম নিয়ে কি তিনি একাই ঠেকেছেন নাকি নাস্তিকবাদী হিন্দুত্ববাদী শিক্ষানীতির বিরুদ্ধে একের পর এক কর্মসূচি দিয়ে রাস্তায় ময়দানে কয়েক বছরের মাথায় আপনি যে গদিতে বসে বোখারির দশ দিচ্ছেন সেটা আপনার গদি থাকবে না যদি সেই গদি আপনি রাখতে চান তাহলে আপনার আগে নাস্তিক হয়ে তারপরে সেই গদি ধরে রাখতে হবে মুসলমান যাতে হবে ভয় করবো আমরাকে দুনিয়ার কাউকে মুসলমান ভয় করবো আগামী সাতাইশ তারিখ এ মাসের চরমায় ডাকে এটা তার দল ভারী করার জন্য নয় হাত পাখায় ভোট চাওয়ার জন্য নয় ইমানি দাবি আদায়ের জন্য আকার ঢাকার সোহরা জাতীয় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে প্রত্যেকটা মুসলমান ইমানি দায়িত্ব থেকে আমাদের দাবি বাস্তবায়নের জন্য এমন সময় চট্টগ্রাম থেকে সঙ্গবদ্ধভাবে ভাবে রওনা দিব সাতাশ তারিখ যাতে জাতীয় মহাসমাবেশে আমি সাক্ষী হয়ে থাকতে পারি আল্লাহর দরবারে কেমতের ময়দানে আমি বলতে পারি আল্লাহ আমার যুদ্ধের কোন আমার শক্তি ছিল না আমার অস্ত্র ছিল না আমি জিহাদ করতে পারিনি আমার আল্লাহ কবুল করেন ওলামাইকরামকে আহ্বান করব আজকে আমরা মাদ্রাসা লেভেলের যে সমস্ত ওলামাইক রাম আমাদের এ ব্যাপারে আমরা একেবারেই বে মাল কি কি শিক্ষানীতি হচ্ছে আমার হাতে এখন নাই আপনাদেরকে আপনারা পেয়ে যাবেন এগুলো আমি দু একটা আপনাদেরকে পড়ে শুনাই যেমন নবম ও দশম শ্রেণী বই থেকে বাদ দেয়া হয়েছে মুসলিম কবি শাহ মোহাম্মদ শহীরের লেখা বন্দনা নামক ইসলামী ভাবধারার কবিতা এর বিপরীতে নবম এগাম এবং দশম শ্রেণীর বইয়ে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে সংজ্ঞায় উইকিপিডিয়ায় বলা হয়েছে যে কাব্যে দেবতার আরাধ্য মহাত কীর্তন করা হয় যে কাব্য শ্রবণেও মঙ্গল হয় এবং বিপরীতে হয় অমঙ্গল যে মঙ্গল ধারার সেটার মধ্যে বলা হয়েছে এই কবিতা পড়লেও মঙ্গল পক্ষে থাকলেও মঙ্গল ঘরে রাখলেও মঙ্গল বিপক্ষে অমঙ্গল। মঙ্গল একটা শুধু বললাম এখানে সব আছে অনেকগুলো আছে আর আপনি মুসলমান হয়ে মনে করেন কারেনা করতেছেন নামাজ করতেছেন না যা পেয়ে যাবেন এই কারেনা করার পর বাংলাদেশের চমনের আহ্বানে আইন্যা পরিষদ বাংলাদেশের যত ইমাম যত আলম যত পি এদের সমনয় অতিকারে সম জাহান্নামীদের এক নাম্বার বদ খাসলার সীমা লঙ্ঘন করা কি করা এই সীমা লঙ্ঘন করা যাবে না বাংলাদেশে মুসলমান মুসলমানের বিরুদ্ধে শিক্ষানীতি করে যদি সীমা লঙ্ঘন করা হয় আল্লাহর মদত সেখানে শুরু হবে না হবে দুই নাম্বার জাহান নামেদের বধ হাসলাত সংক্ষেপে বললাম এক নম্বর দুই নম্বর বধ বরং পরকালের উপরে দুনিয়াকে প্রধান দেয় দুনিয়া আখ এক জায়গায় ধরো আখ রাত রাখে দুনিয়া তাকে ধরে রাখে যদি আমার অব্যাস থাকে তোমার জন্য ঠিকানা মধ্যে আগাম বানায় গেছে কাম শুরু হয়ে গেছে মসজিদের পাশে দোকানদার দোকানদারে করতেছে অন্য দোকান থেকে সদায় নিয়ে বিদায় হবে এজন্য জন্য দোকানদার দোকানদারি ছেড়ে মসজিদে গেল না সে তো আতের উপরে দুনিয়াকে প্রধান দিল আল্লাহ বলেন ও দোকানদার তুমি কি করবা আজ আর দুনিয়া যখন এক জায়গায় হবে সিদ্ধান্ত নাও কি করবা ধরবা ধরবা তোমার সিদ্ধান্ত উপায় তুমি কাজ করবে। দুনিয়া পরে সন্নতি পোশাক লাগবে না আশের বলে লাগবে দুনিয়া পরে শর্ত লাগবে না আসার আকে লাগবে দুনিয়া পরে হারাম খাচরে হারাম খাওয়া যাবে না পর্দা কর অসুবিধা নেই আপনি ভিড় জমাইতে পারবেন না যদি বলেন দুনিয়া মানবেন তাহলে সাপ্তাহিক নামাজের পরিচয় দিয়া মসজিদ ইয়া যাবে না যদি বলেন আপনি দুনিয়া মানবেন আপনার সন্তানের পেটে ব্যথার জন্য যদি বলেন আপনি মানবেন তাহলে আপনার কোন যদি বলেন আলুম চাই যদি বলেন যদি বলেন নামাজ চাই যদি বলেন যদি বলেন চাওয়া কৃতজ্ঞতা করবো কার কাছে আল্লাহ দুনিয়াতে পাঠাই জিনিস বলবো আর আমি করার জন্য ঠিকই For now, for now, for now. আদায় করবে আমি আল্লাহ গুরুগান যদি গাইতে চাও তাও আমি আল্লাহ প্রশংসা করতে চাও তাও করবি আমি আল্লাহ এজন্যই নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা দিয়াই শুরু হয় ও তো আল্লাহ শিখাই দিচ্ছেন ইসলাম মানা তো এত কঠিন নয় নামাজের মধ্যে দাঁড়াই দরখাস্ত করি দোয়া করবো কার কাছে দ্বারায় দুনিয়ার কোন সবল নাই আল্লাহ সামনে দাঁড়াইছি আল্লাহর কাছে এক নম্বরে আপনার প্রশংসা করলাম দুই নম্বরে আপনার নাম কল্যাণ আল্লা বল আমি করার জন্য সেটার শিকার উক্তি দিয়ে যাওয়ার কার কাছে চাবো সেটা কিভাবে চাইব আল্লাহ শিখায় দিলেন সব গলাম গল্প সব হচ্ছি রহমত কিছু আয়মত কিছু আয় তুই পা যদি বলো আসরা চাও আল্লাহর বিধান মারা লাগবে অবাধ্য না যদি বলো আসরাত চাও আল্লাহ রসুলের গোলাম করতে পারবা মাংসের করতে সারা কষ্ট সাধনা সারা চেষ্টা সাধনা ছাড়া যারা নামাজ রোজায় বাড়া বৈশা আছে একটার মধ্যেও মুসলমান যে দু গুজর গুজার হোক দর নয় এত কি তমাশা নে হয় আগেই বুঝি তাহলে মুসলমানের খাতার থেকে নিজের নামটা কেটে দাও নিজের কপাল এবং পিঠের মধ্যে একটা স্টিকার লাগিয়ে দাও সাইনবোর্ড দাও আর মানুষকে জানা দাও আমি আর মুসলমান হুমায়ুন আজাদ এর মত রাস্তি ঘরে গেছি আল্লাহর আস্থা থাকে আল্লাহ বিশ্বাস আলোনার উপরে যদি তামাকা যায় আলোনার উপরে তামা কোন করা যায় কি যায় না কারণ আমার জন্য কে যথেষ্ট আল্লা প্রেমে বিভো ভাগ আল্লাহ পরীক্ষা করলেন বিশাল ঝুঁকা মহিলার আত্মীয় সদম জায়গা যিনি বাড়ি ঘর সে নিয়ে গেছেন মহিলার এখন স্বামী নাই ভাই নাই মা নাই বাবা নাই সন্তান নাই সব বিলীন হয়ে গেছে কিন্তু কারণ মহিলা আল্লাহ ভরসা করে আছেন। মহিলার বিশ্বাস আল্লাহ আমাদের কৃষ্ণহীন আল্লা যদি তোমার মানে থাকে দুদিন মহিলা দুপায় কিন্তু বিচলিত হন নাই কারণ জানেন। কি দুইটা কাজ মহিলার আল্লাহ কুরআনের কথা মনে পড়ে গেছে আল্লাহর আবিন শরীফের মধ্যে ঘোষণা দেওয়া হবে শাহদান <laughs> আল্লাহ সাহায্য ধারণের উপর দুই নাম্বারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। আল্লাহ বলে সাহায্য ফয়সালা করবো মহিলা বিচলিত হন নাই আল্লাহ মহিলা থাকার মতো তার বাড়ির সামনে যে জমিনটুকু আছে। ওই জমিনের মধ্যে আল্লাহ এত ফসল দিচ্ছেন এত ফসল দিছেন আর আশেপাশে কোন জমিনের মধ্যে এত ফসলে ফলন দেন মহিলা বের হই মহিলা গুনো নাম করিতেছে ইয়াক পুরুষ লক্ষ্য করে ডান দিল মা বড় বিপদের পরেও কেন তুমি বিচলিত হও মহিলা ডান দিয়া বলে কেন হব মালিক কেজিকের মালিক যদি আল্লাহ হয় এবার তোমার ফসল দিয়েছিলেন কে বলে আল্লাহ ফসল নিয়ে গেলেন কে আল্লাহ চিন্তা রিজিকের মালিক যে আগামীকাল কি খাবার ব্যবস্থাও করবেন আমলা চিন্তাও করবেন আমলা আল্লাহ করে ভরসা করতে পারে ওই বন্ধার জন্য আল্লাহ যথেষ্ট দুনিয়ার কোন মানুষ মানুষের কল্যাণ দিতে পারে না নী দুইটা বড় হাসল এক নম্বরে আমন্ত নম্বরে দু যারা পরকালের উপরে আল্লাহর সামনে হাজির হওয়া কে আল্লাহর সামনে উপস্থিত হওয়া কে ভয়ে করে গুণা থেকে ফিরে থাকা এটা দুই ভাবে হতে পারে এই চিন্তা করে দুনিয়ার মধ্যে গুনার থেকে ফিরে থাকার ভয় আল্লাহর উপস্থিত আল্লাহরের সামনে দাঁড়ানো ভয় করে থেকে ফিরে থাকা আর একটা আল্লাহমান বলেন কিনা আনা মা যদি তিনজন হো তিনজন আমি আল্লাহকে নিয়ে চারজন মনে করবা যত হইবা মন করবা তার মনে করবা ও বন্ধা যদি তোমার ঘাড় ফিরাইবা চেহারা ফিরাইবা গভীর রাত কেউ জানে না কেউ দেখে না কেউ শোনে না চোরের মারের মধ্যে যদি ভয় দেখে যায় দুনিয়ার কেউ যদি থেকে বিরত থেকে বাড়ির মধ্যে ফিরে চলে যায় আল্লাহ থেকে বলেন যারা গোপনে অপরাধ করো কেউ দেখেন না কিন্তু কে দেখেন আল্লাহ সময় কিন্তু কিভাবে মারা যাবে আল্লাহর উপস্থিতির ভয় যদি থাকা হয় গুণার কাছাকাছি গেলামের কারণে ব্যবসার জন্য পাহাড়ি পদে রওনা হঠাৎ করে জব তোমার শুরু হয়ে গেছে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই কোন ঘর বাড়ি নেই শহর নেই পাহাড়ের মধ্যে একটা গুহার দেখা যায় একটা সুরঙ্গ দেখা যায় থাকার মতো জায়গা আছে তিন বন্ধু আশ্রয় নেওয়ার জন্য জর তুমনের কবল থেকে বাঁচা জন্য গুহার মধ্যে ঢুকে গেছে যখনই গুহার মধ্যে ঢুকে গেছেন তিন বন্ধু মিলে ধাক্কাই ভিতরটা অন্ধকার হয়ে গেছে না না পাথর সারাইতে পারে না পাথর এক মনে না মনে হয় যেন আমরা পাহাড়টাকেই ধাক্কাইছি তিন বন্ধু আল্লা সমাচার আল্লাহ আয়ন আলামিন চাইলে আমাদেরকে বিপদ থেকে প্রথম বন্ধু আল্লাহ আল্লাহ আমি এত বড় হায় না হয়তো হিংস্র জানুয়ারের মতো তার উপরে চাপিয়ে পড়তাম এই আমার বোন একটা কৌশল অবলম্বন করে আমাকে একটা শর্ত দিলেন ওরে ভাই আমি তোমার কুপ্রস্তাবে রাজি আছি তবে যদি আমার একটা শর্ত পূরণ করতে পারো তাহলে এক সপ্তাহে এক কোটি টাকা দিতে হবে উদাহরণ দিলাম প্রথমে আমি ছিলাম এতগুলো টাকা এক সপ্তাহের মধ্যে কেমনে দিব কিন্তু আমি ছিলাম নাসর আমার বোন চিন্তা করছে এই শর্ত জীবনে অপূরণ করতে পারবে না আমার কুপ্রস্তাবে আর রাজি হওয়াও লাগবে না কিন্তু আমি এক সপ্তাহের মধ্যে জীবনেই হত্যা শব্দ পূরণ করতে পারসাম আমার বোনের দুই চক্ষু দিয়ে টক টক করে পানি ভরতেছে চেহারার দিকে টাকায় ডাকলাপুর মতো টাকা রয়েছে মনে হয় যেন আমার বোনের অসহায় তাহলে তুমি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে আমি তো পাহাড়ের গুহায় ডুবো আনল আছে অন্ধকার জঙ্গলে ডুবো আমলা আছে গর্ত করে কবর করবো আলো আছেন সব জায়গায় আছেন না নাই বলেন আমার মন দেহে সব জায়গায় আল্লাহ তো দেখতেছেন কেমন আল্লাহর সামনে কি জবাব দিবা আমার বোনের তুমি একটা দৌড় দিয়েছিলাম আর কোনো দিনের কাছে এই আঙুলটা যদি তোমার কাছে পছন্দ করে তুমি আমাদের বিপদ করার সঙ্গে সঙ্গে আলো মুখ একেবারে ছোট দ্বিতীয় বন্ধু দুয়া করতেছে আমি অনেকজনই ছিলাম টাকার কোনো অভাব ছিল না পরে সার প্রতিপত্তির কোন আর একদম শ্রমিক দুপুরের সময় কাজের মধ্যে কিন্তু সন্ধ্যার সময় পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে আমি সবাইকে একই পারিশ্রমিক দিলাম সকাল থেকে সন্ধ্যাতে পর্যন্ত একজন শ্রমিক আমাকে ডাকল সকাল থেকে সন্ধ্যা আমাদেরকে বাড়াই দেন আমরা সারাদিন কাজ করলাম আরেক দল অর্ধেক বেলা কাজ করছে কেন আপনি তাদের মধ্যে একবারে শ্রমিক দিতেছেন আমি তার কথা এখনো কর্ণপাত করি নাই আল্লাহ গরিব শ্রমিকের হক নষ্ট করলে আল্লাহ ছাড় দেন না মুসলমান গরিব এটিমের টাকা যদি তোমার কাছে থাকে জমি থাকে নিজেও খাইবানা ফালাইয়াও রাখবা না ব্যবসা করে তার টাকা তার জমি বাড়াইয়া তার হস্ত। একটা বকরি কিনলাম এরপরে প্রায় একদিন পরে বেশি বক্রি হলো একটা সময় বক্রির পান হয়ে গেছে গরু কেনলাম মহিষ কেন আমি দরজায় দাঁড়িয়ে চারণ পাশে দাঁড়িয়ে ওই শ্রমিকের পশুগুলো দেখতেছি হঠাৎ দেখলাম সেই শ্রমিক আমার সামনে দিয়ে যাইতেছি চেহারা পরিবর্তন তবে আমি তাকে ভাই এই যে চারণ ভূমির মধ্যে যত বকরি ভেড়ানা গরু মহিষ পুট দেখো সব কিছু মালিক তোমার টাকা দিয়ে সব এগুলো জমা করা হয়েছে সব আমি তোমার হক নষ্ট করতে পারবো না শ্রমিকের অধিকার নষ্ট করতে পারবো না আমাকে ওই শ্রমিক অর্ধেক দিতে চাই যে তবু আমি সঙ্গে সঙ্গে বাকি দুই অংশের এক অংশ পাচার মুসলমান যারা মাহিক আছেন যারা আছেন যারা শ্রমিকদের স্লোগান দিতে না আপনি দশ হাজার টাকার দামের শাড়ি কিনলেন বউ নিজের জন্য পাঁচ হাজার টাকায় জুতা কিনলেন আপনি যাদের পরিশ্রমের কারণে শাড়ি কিনতে পারলেন আপনি শ্রমিকের হক কোন সময় নষ্ট করেন যতদিন পর্যন্ত ইসলামী বিধান অনুযায়ী শ্রমিকদের মাঝে অধিকার ইসলাম মানলে শ্রমিকেরা এসির মধ্যে ঘুমাইতে পারে তারাই যদি অধিকার বঞ্চিত হওয়া তাহলে তো আর চলে না ইসলাম তো শ্রমিকের অধিকার দিয়েছে ইসলাম বলেছে শ্রমিকের ঘাম শুকানোর সমস্ত শ্রমিকদের শ্রমিক আন্দোলনের সাথে যোগদান করে শ্রমিকের অধিকার আদায়ের জন্য ইসলামের আজ না হয় কাল আমি তুমি দেখতে পাবে না কিন্তু একটা দিন বাংলার জমিনের শ্রমিকের অধিকার আদায় তিন নাম্বার বন্ধু দোয়া করতেছেন আমার বিবাহ খাবার কিন্তু আমার মনে একটা চিন্তা ছিল আমার বৃদ্ধ মা আমার দুর্বল মা আমার মাকে দুধ পান করাবো তারপরে আমি, আমি সবাই ও আল্লাহ কিন্তু আমি মায়ের কাছে গেলাম গিয়া দেখলাম আমার মা গুমা গেছে চিন্তা করলাম এমনি তো দুর্বল শরীর আর কাজা ঘুমমাত্র গুমা গেছে এখন যদি মাকে ঘুমের থেকে জাগাই আমার মা আমার সন্তান আর বিদতে কাঁপতে তারপরে আমি সবাইকে দুধ পান করাবো এই মায়ের সন্তান মায়ের খেতমত করা দরকার আছে না তো আলো হে মি মাইল ধোয়ালে তো আলো হেমিনো আখন said, I'll go